একটা নীল বাড়িতে থাকতে পেরে খুশি হলো তাদের দিনগুলো ছিল খুবই খুশির এবং হাসির আর মেঘের চারিদিকে খেলা করে ওরা খুবই খুশি ছিল তুমি শুধু অপেক্ষা করো আর দেখো ছবি ও আমরা ছোট বিন্দু হতে পারি ভাগ্যবান আজকের দিনটা কত ভালো কাটতে চলেছে চলো আমরা যাই আরে দাঁড়াও আমাদের কাজ আছে আজকেই করতে হবে কাজ কোন কাজ বৃষ্টি দেখো আর কি মনে হচ্ছে না যে সব গাছের পাতা ধুলোয় ভরে নোংরা হয়ে গেছে আর আর ওদিকে দেখো তাই তো জলাশয় খুবই ছোট হয়ে গেছে তাই না হ্যাঁ এটাই আমাদের ওখানে নেমে যাওয়ার সময় মিলিত হওয়া দরকার আমরা যদি একসাথে না হই তাহলে কিন্তু কেউই কাজটা সম্পূর্ণ করতে পারবো না এই ইচ্ছাটাই তো চাইড রেপস নিচে যে কোনো শিকারে তোমাকে সহজেই আক্রমণ করতে পারবে তুমি একটু অপেক্ষা করো সোনা খুব শীঘির আমাদের এখানে বৃষ্টি নেবে আসবে তাও খুব শীঘ্রই আসবে আমরা এখন কি করব? বৃষ্টি এসো প্লিজ বৃষ্টি এসো ঘাসগুলো কি শুকনো আর বাজে খেতে হয়ে গেছে এখানে আমাদের যা যা করণীয় সব করেছি আমরা জমি চষেছি বীজ বুনেছি কিন্তু যদি বৃষ্টি না আসে তাহলে কোনো ফসলই ফলবে না এরপর আমরা কি করব। আর বাচ্চাদের কি একসাথে জড় হতে বলছে খুব শীঘ্রই লক্ষ লক্ষ বৃষ্টির বিন্দু আকাশে ভাসমান মেঘে রেনির সামনে দাঁড়িয়ে গেল হ্যাঁ ওদের দরকার এটাই সঠিক সময় আমাদের সবার পৃথিবীতে গিয়ে আমাদের বন্ধুদের সাহায্য করা উচিত সবাই দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাও তখনই সকল বৃষ্টিবিন্দু তৈরি হয়ে গেল ঝাঁপ দিল হাজার হাজার বৃষ্টিবিন্দু বিশাল বৃষ্টি ধারার মতো করতে থাকলো গাছ ফুল এবং পাখিরা তাদেরকে নিজেদের দিকে আসতে দেখলো অবশেষে म आखे खुबी भलो लगे आशार धन्यवाद पता गुल করে যখন বৃষ্টির জল মাটির সাথে মিশে যায় তখন দুজনে একসাথে মিলে মিষ্টি গন্ধটা তৈরি করে এই গন্ধটা ভীষণ ভালো অবশেষে আমাদের জলাশয় ভরে উঠেছে এইটি জল এইো এসো আমাদের সাথে খেলো এসো আমাদের সাথে খেলো কি মজার থ্যাংক ইউ বৃষ্টি আর আনন্দদায়ক ঘাস গজাতে সাহায্য করল। বৃষ্টি ধারায় পড়তে থাকার ফলে জলাশয়গুলি ভরে উঠল যাতে পশু আর পাখিরা তাদের তেষ্টা মেটাতে পারে খেলা করে আনন্দ কাটাতে পারে বৃষ্টির ফোঁটা পর্বত থেকে নেমে আসা ছোট নদীতে জমা হলো। যা একসাথে মিশে বড় নদী তৈরি হয়ে জঙ্গল ও জমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে এমন কি ক্লান্ত চাষি ও শুষ্ক জমি বৃষ্টিকে স্বাগত জানালো এবং ফসল পুনরায় ফলতে শুরু করলো ও সূর্যের তীব্র দাবদাহ কমে গেল বৃষ্টির ফোঁটারা একসাথে হয়ে পৃথিবীকে এক নব জীবন ও খুশি দান করলো তারা দিন এবং রাত্রি প্রবাহিত হতে থাকল যতদিন না জলের সর্ববৃহৎ ভাণ্ডারে গিয়ে পৌঁছল মহৎ সাগর খুশি খুশি জলবেন্দু সাঁতরাল আর ঢেউয়ে গা ভাসিয়ে দিল পৃথিবীতে তাদের কাজ শেষ তাই সূর্য এলো তাদেরকে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সূর্যের সাগরের উপরে পড়ল একের পর এক জলবিন্দুগুলি তার উপর চড়ল এবং তারপর সূর্য তাদের আকাশে মেঘের বাড়িতে ছেড়ে দিয়ে গেল বৃষ্টিবিন্দু কত ভালো কাজ করেছে কিন্তু দাঁড়াও ও ওরা এখন ঘুমিয়ে পড়েছে আমরা আর হাল্লা করব না ওদের এত কঠিন কাজের পর একটু বিশ্রাম দরকার তাই না ঠিক বৃষ্টির ফোঁটার মতোই যখন আমরা কোনো দরকারে একসাথে কাজ করি সেই কাজটা মজার হয়ে ওঠে আর সবাইকে খুশি করে তোলে